ইন্ প্রিয় শ্রোতা উপস্থাপিত হচ্ছে তাপসির জ্বালালাইন থেকে বাকারা আয়াত 156 जर मध्य পরিপূর্ণ আল্লাহকে আল্লাহ হুকুমের সামনে নিজেকে সমর্পণ করা তখন তারা বলে ইন্না ল আমরা সবাই তো আল্লাহ রাজি আমরা সবাই তার কাছে ফিরে যাব যে কোনো নসিবতে পড়লে এই দোয়াটা করা চাই এবং এই দোয়াটাকে কেউ যদি অর্থ বুঝে পড়ে তাহলে তার দিলের মধ্যে অবশ্যই দেখো শব্দটা নাকেরা। কেরা তার মানে তার উদ্দেশ্য হলো যে কোনো রকমের মুসিবত যে কোনো মুসিবত তার উপরে আসে সে বা তারা তারা এই দোয়াটা পরে এই কথাটা বলে দোয়া পড়ে এটা তো আমরা পড়ে না বলি আসলে তারা এই কথাটা বলে এটা না আমরা যারা আরবি অর্থ জানি আমরা যেন ওই তোতা মধ্যে শুধু দোয়াটা করি অর্থটা বোঝা পড়া যে এটা করি না তো যখনই তাদের উপরে কোনো মুসিবত আসে তখন তারা বলে ই আমরা সবাই আল্লাহ শেষ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এটাই তো মুসিবত হবে একটা নয়ামত ছিল নেয়ামতটা জায়াল হয়ে গেছে এটার নামই তো মুসিবত এই নেয়ামতের জওয়ালের কারণে আমাদের মনে কষ্ট লাগতেছে এটা তো মুসিবতটা এই মুসিবতটা তো আসছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাসার কারণে আমাদের উপরে এই মুসিবতটা আসছে তো সাথে সাথে স্বীকার করতেছে যে আমরা তো সবাই আল্লাহ মানে আমরা সবাই মামলুক আল্লাহ আমাদের উপরে মিল্কিয়ত আছে অতএব মালিকের মমলুকের উপরে সব রকমের তাসারোফ করার এখতিহার আছে এই কথাটা মুখে বলে মনের মধ্যেই এই কথাটা হাজির করতেছে যে আমাদের উপরে যে আল্লাহ তাল্লাহ এই অবস্থাটা চাপাই দিলেন ন্যায়ামত ছিনে নিলেন এটার আল্লাহ আমরা তো সবাই আল্লাহ আমাদের উপরে যে কোনো কিছু করার আল্লাহ আমরা সবাই আল্লাহর কাছে আবার ফিরে যান আচ্ছা এটা একটু করে বলতেছি দেখ ইন্না আলিল্লা আমরা সবাই আল্লাহ মানে মিলকান আমাদের উপরে মালিকান আল্লাহ আমাদের উপরে পূর্ণ কর্তৃত্ব আল্লাহ তিনি আমাদেরকে পুরস্কার দেবেন যা ইমদান যে ব্যক্তি মুসিবতের সময় মুসিবতে পড়ে إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ <سؤال> رَاجِعُونَ اي كتغل <سؤال> بل بل بل اس ترجعاء المعنى هو ل إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اي تا پوڑ بل اجراه الله فيها الله تعالى تاكي شيء مصيباتي پروش کرده بل وَأَخْلَفَ عَلَيْهِ خَيْرًا اي بان شعر جا حریه چه تاكي اتوم جنش الله تعالى تار بنيمائي ده بل اي ت এই রেটা আসছে হলো উম সালামাহিল হাদিসের পড়লেন এটা তো একটা বাতি বাতি নিবে গেছে এটার জন্য ইনা আলিল্লা পড়তে হবে এটা বলা উদ্দেশ্য না এটা তো একটা বাতি নিবে গেছে আবার আমরা জানিয়ে ফেলবো মানে কষ্টদায়ক হয় এটাই তার জন্য মুসিবত যে জিনিস মোমেনের জন্য কষ্টদায়ক যে জিনিস মোমেন কষ্ট দেয় সেটা যত ছোটই হোক এটাই মুসিবত আর মুসিবতের এটা আবি নামে ছোট্ট আরেকটা রেসালা আছে এমনি মহাদিস কিতাব সাধারণত লিখতেন হলো একদম নিজের সনদে তিনি কার কাছ থেকে আদিসটা রেওয়াজ করছেন এরপরে কার কাছ থেকে একদম মুক্তাশেল সনদে মুক্তের সাথে সনদ উল্লেখ করে তারপরে আদিস উল্লেখ করতেন আর মারাসিন হলো যেখানে সনদ পুরোটা উল্লেখ করা হয় না সনদের একদম মাথায় গিয়ে হয়তো এক দুই ব্যক্তি থাকে না এগুলোকে বলা হয় মারাসিন তো ইমাম আবু দাউদ রাহিমাউল্লাহ ওনার যে আমাদের দেশে যেই আবু দাউদটা ছাপানো মধ্যে ওইটার মধ্যে মারাসিনাউদ নামে সালা আসেন আমি নিজে খুলে দেখছিলাম তো দেখো এই যে এখানে যে কোনো মুসিবতে সে পড়ে সে এই দোয়াটা পড়ে দোয়াটাকে তারপরে তো আসে পাশাপাশি আনছে তা তোমরা পড়বা রেওয়া হলো সালাম তিনি বলেন যে আমি রসুল্লাহ থেকে শুনছি যে কোনো ব্যক্তি কোনো মুসিবতে পড়েন মুসিবতে পড়ে সে বাক্যটা পড়ে আর এরপরে আরেকটা কথা বলে হজরত উমের সালামাত বলেন হুজরের কাছ থেকে আমি হাদিসে শুনছিলাম যে কোনো মুসিবতে পড়ে কেউ ইল্লা বলে সেজন্য এই দোয়াটা পড়ে নাসবাদ থেকে আসে তোর তোমাকে বুঝতে আমাকে আপনি পুরস্কার দেন এবং মুসিবতের পরে আমি যেটা হারালাম এরটি উত্তম জিনিস আমাকে আপনি দেন আখ লিফ লি মিনহা। এবার শুনো তিনি বলেন এরপরে হিজরত করছেন নিজের মা বাবা সবাইকে ছেড়ে শুধু স্বামীর সাথে হিজরত করছেন স্বামী যে তুলে যেতেছে মুসলমান হয়েছেন নিজেও মুসলমান হয়েছেন তো স্বামীর সঙ্গে তিনি মদিনায় এসে গেছেন মদিনায় আসার পরে ওনার একমাত্র পরিচিত মানুষটা হল স্বামী তাই না তিনি বললেন যে আমার স্বামী যখন শহীদ হয়ে গেল আমি এত হইলাম যে এখন আমার পরিচিত কেউ নাই তখন ওনার এই হাদিসটা মনে হয়েছে আল্লাহ তো তিনি বলেন যে আবু সালামা ওনার সাথে খুব ভালো আচরণ করতো স্বাভাবিকভাবে সব স্ত্রী তা তো স্ত্রীরা স্বামীর শ্রদ্ধা ভক্তিত থাকেই তারপর স্বামী যদি স্ত্রীর প্রতি খুব বেশি ভালো আচরণ করে তাহলে ভক্তিটাই ভিন্ন রকম থাকে তো ওমের সালামা বলেন যে আবু সালামা মারা যাওয়ার পরে আমি তো এই হাদিসটা তো পড়তেছি দোয়াটা তো করতেছি আখ লিফ লি খাই রাম মিনহা যেটা হারালাম তার চেয়ে খায়ের আপনি দেন তিনি বলতেছেন যে আমার কল্পনা আসতেছিল যে আবু সালামার চেয়ে খায়ের কে হবে আর মানে আবু সালামা আমার স্বামী ছিল হয়তো আবু সালামার চেয়ে খায়ের একজন স্বামী আসবে আমি কল্পনা করতেছিলাম না কে হবে আবু সালামার চেয়ে খায়ের তো বাকি হুজুরে বলছে দোয়া করতে বাস করতে রইলাম কিছুদিন পরেই খোদ রসুল সাল্লি হাসালাম আমার বাসায় এসে বিয়ের প্রস্তাব হয়েছে এটা ওই মেসকাত আওয়ালে হুজরে আমাদেরকে শোনায় তারপরে হুজুরে নিজের অভিজ্ঞতা বললো হুজুরে বললো যে এটা কয়েকবারে আমার অভিজ্ঞতা হয়েছে যে যে মুসিবতে পড়ছে তো এই দোয়াটা তো যেটা হারাইছি তার চেয়ে ভালোটা পাইছি তারপরে হুজুরে ঘটনা হুজুরে বললো যে আমার একদম বাড়ির পাশে আমার একটা জমি ছিল এর পাশেই আরেকটা লোক আমার জমি নিয়ে একটু আমার সাথে ঝগড়া ঝাঁটি করছে মানে সে দাবি করতেছে যে ওই জমিনের একদম কিনার একটা কাঁঠাল গাছ ওই কাঁঠাল গাছটা সীমানার ভিতরে আর পড়ছে হুজুর এটা আমি জানি নিশ্চিত যেটা আমার আমার সীমানা তো পরে ওর সাথে আর কি করবো পরে ওর ছেড়ে দিছে তো গাছটা খুব ভালো কাঁঠাল হইতে পরে হজুরে বললো যে আমি এই দোয়াটা করতেছিলাম পর আলাল ওই অন্য দিকে আরেকটা চারা পরে কিছুদিন পরে যখন বড় হয়েছে হুজুর বললো যে যে কাঁঠাল গাছটা এত ভালো ছিল যার ফলে আমাকে তাকে দিয়ে দিতে আমার কাছে খারাপ লাগছিল পরামর্শ সে নিয়ে যাওয়ার পর কাঁঠাল গাছটা মারা গেছে বলে চারা গাছ হয়েছে কাঠান আগের গাছের চেয়ে অনেক বেশি ভালো হয় অনেক বেশি ভালো হয়তো এরকম এক দুটো অভিজ্ঞতা আবার নিজেরও হয়েছে আসলে তো হলো আলী আসলামের হাদিসের উপরে যে যত বেশি পরিমাণে করতে পারো ফলটা ওইরকম এমন। আল্লাহ তার দিলের মধ্যে আসলে সান্ত্বনা দেবে এটা কিভাবে দেবে এটা বুঝো দেখো এই কথাটা বললে আমরা স্বীকার করতেছি যে আমাদের যে নিয়ামত ছুটে গেছে নিয়ামতটা আল্লাহ আমাদের উপরে সবকিছু করার আল্লাহর আছে যেটা আমার কাছে ছিল এটা আল্লাহ নিয়ে গেছে এটা আল্লাহ আমার ছিল এটা নিয়ে গেছে আল্লাহ এটা বলে মনের মধ্যে সান্ত্বনা দিতে এই কথাটা কেউ বুঝে বলে আসলে সান্ত্বনাটা হবে কিভাবে এটা বুঝো যেমন ধরো কোন জিনিস যদি হারিয়ে যায় তা হারিয়ে গেলে মনে করো আমার যেই জিনিসটা আমার এই জিনিসটা যদি হারিয়ে যায় তাহলে আমার কাছে কষ্ট লাগবে কিন্তু ওর একটা জিনিস যদি হারিয়ে যায় আমার কাছে কষ্ট লাগবে ও আরেকজনের একটা জিনিস হারিয়ে গেলে কষ্ট লাগে অন্যের জিনিস হারিয়ে গেলে যত বড় জিনিস হারিয়ে যায় কষ্ট লাগে না অন্যের বাবা মারা গেছে ঠিক আছে কিন্তু খুব বেশি কষ্ট কি লাগবে আমার অন্যের জিনিস হারিয়ে গেলে কেউ কারোর কাছে কষ্ট লাগে নিজের জিনিস হারিয়ে গেলে কষ্ট লাগে এখন যেই জিনিসটাকে আমি আমার মনে করি এই জিনিসটা হারিয়ে গেলে কষ্ট লাগবে কিন্তু যদি কেউ নিজের কাছে যত জিনিস আছে সবগুলোকে সে মনে করে এটা একটাও আমার না অন্যের তাহলে এটা হারিয়ে গেলে তার কাছে কষ্ট লাগবে বুঝনের কথাটা একটা কলম মনে করি একটা কলম এটাকে তুমি যদি তোমার মনে করো তাহলে এটা হারিয়ে গেলে খুব ভালো যদি হয় কলমটা একটু কষ্ট লাগবে কিন্তু যদি হয় কলমটা আরেকজনের যে তোমাকে দিছে যে আপনি এটা রাখেন এটা তারা লিখে না এটা আবার যে কোনো সময় কিন্তু আমি নিয়ে যাবো এটা বলে রাখছে সে তাহলে যে কোনো সময় নিয়ে সেটা সে তোমার কাছ থেকে নিয়ে যায় তোমার কষ্ট লাগবে সে কষ্ট লাগবে কারণ সে আগে আগাম সে বলেই রাখছে যে এটা তার আপনি উপকৃত হন কিন্তু যে কোনো সময় আমি নিয়ে যাব কষ্ট লাগবে লাগবে এটা আমাদের সমাপ্তি এমন যে অন্যের জিনিস নিয়ে গেলে নষ্ট হয়ে গেলে কষ্ট লাগে না নিজের জিনিস নষ্ট হয়ে গেলে কষ্ট লাগে এখানেই হলো মূল জিনিসটা একজন মৌমেন সে যত নেয়ামত আল্লাহর পক্ষ থেকে পাইছে সবগুলো নিয়ামতের ব্যাপারে আগের থেকেই এই মানসিকতা তৈরি করে রাখবে কোনটাই তো আমার না যত নেওয়া আশপাশে আল্লাহ অতএ থেকেই মনে করেন আল্লাহ কোনোটা নিয়ে গেলে সে ওইভাবে কষ্ট লাগবে না তার ওইভাবে কষ্ট লাগবে বাকি রইল যে অনেকদিন যেহেতু আমার কাছে ছিল মনে একটা বস্তু বা মনে আমার আত্মীয় স্বজন যারা ছিল তো অনেকদিন আমার কাছে যেহেতু ছিল এই জন্য হঠাৎ করে নিয়ে গেলে এটা আমার কাছে কষ্ট লাগতে পারে আল্লাহ আমার দিলের অবস্থাটা জানেন না কেউ জানেন না যে যেহেতু কষ্ট লাগতে পারে এই জন্য নির্দেশ হলো তোমার মনে যে কষ্ট লাগছে এটা তুমি মেনে নাও এটা মেনে নাও যদি তুমি মেনে নাও তাহলে আমি তোমাকে পুরস্কার দেব পুরস্কার দেব আর এই যে তোমার কাছ থেকে যেটা বিচ্ছিন্ন হয়ে গেছে এই বিচ্ছিন্ন হওয়াটাও একদম পুরো অনন্তকালের জন্য না তোমার কাছ থেকে মনে করে তোমার বাবাকে আমি নিয়ে এসে পড়লাম বাবাকে বাবা তোমার কাছে এতদিন ছিল বাবার প্রতি তোমার নাও। মেনে নিলে তোমার বাবাকে যে আমি আমার কাছে নিয়ে এসে এ তোমাদের দুজনের মধ্যে বিচ্ছেদটা অনন্ত কালের জন্য না বরং তুমি কিছুদিন পরেই আমার কাছে আসবে আমার কাছে তোমার বাবাকে আগেই নিয়ে আসছি আর তুমি কিছুদিন পরেই আসবে এই কথাটা এখন তুমি মুখ দিয়ে বলো আল্লাহ আমার কাছ থেকে যেটা নিয়ে গেছে সেটা আল্লাহর কাছে আসে আমিও তো কিছুদিন পরে তার কাছে যাব। সেখানে গেলে সেখানে গেলে যাকে হারাল তার সাথে মোলাপাত হবে আর যদি হওয়ার মতো জিনিস না হয় আল্লাহ আমাকে পুরস্কার দেবেন এই দুটা কথা যদি একদম তারপর আল্লাহর কাছে তো আমি অবশ্যই ফিরে যাব সেখানে পুরস্কার তো অবশ্যই আর ব্যক্তি হলে তো ব্যক্তির সাথে কিছুদিন পরে দেখাই হয়ে যাবে সেই দিনটা আজকেই হইতে পারে ইন্না লিল্লা ও ইন্না লীলা যে কোনো কিছু হারালে এটা মনে করবা যেটা হারাইছে এটা আমার না আল্লাহ আল্লাহ নিয়ে আল্লাহ আমার কাছে রাখছেন এটা তো আল্লাহ আপনি একসাথে আমাদের কয়েকজনকে একটা নিয়ম দিয়েছেন তো ওদেরটা রাখছেন আমারটা কেন নিয়ে গেলেন এ কেনটাকে বলার অবকাশ আছে আল্লাহ তালা তো আগেই বলে রাখছে যে আমি তোমাদেরকে নিয়ামত দিলাম কিন্তু যে কোনো সময় যে কারোটা নিয়ে যেতে পারে সেখানে তুমি যদি কেন বলো তাহলে কেন বললে আমি তো তোমার কাছে রাগ বোনা নেওয়ার মতটা কোনটা তুমি ক্ষতিগ্রস্ত হইবা যে মেনে নিলে আমি পুরস্কার দিতাম এখন পুরস্কারটা তুমি আর পাবে এটা হলো মনে করো একটা মেসেজ দিয়ে বলি মনে কর পাঁচটা লোককে ছোট ছোট পাঁচটা বক্রির বাচ্চা দিচ্ছে বলছে আপনারা এই বক্রির বাচ্চাগুলো পালেন বক্রির বাচ্চাগুলো পালবেন এবং এদের জন্য যে ঘাস লাগবে ভুসি লাগবে সবগুলো আমি দেবো আপনি শুধু পালবেন সুন্দর করে রাধা যত্ন করে শুধু পালবেন ঘাস ভুসি টুসি যা আছে সব আমি দেবো আপনি সুন্দর করে আদো যত্ন করে শুধু পারবে আর যে কোনো সময় আমি যে কারোটা নিয়েছেন না এরপর আল্লাহ তালা বলে রাখছে যে আমি যে সঙ্গে তোমাদের যে কাউকে নিয়ে যাব। তো বন থেকে যদি থেকে তৈরি থাকে বান্দা আমার যে কোন আত্মীয়কে যে কোনো সময় নিয়ে যেতে পারে যে কোনো নিয়ম আল্লাহ নিয়ে যেতে পারে আগের থেকে মন তৈরি কোনো পেরিস নেই তাহলে তারা নিয়ে গেছে আবার যেহেতু ওই যে ব্যক্তি বক্রি বাচ্চাগুলো দিল সেও তো জানে যে কয়েক বছর লাগায় যদি বকরিগুলোকে লালন পালন করে বড় করে তাহলে স্বাভাবিকভাবে যাবে এই জন্য মালিক এটা বুঝে তো বললো যে আমি যখনই নিয়ে যাব। তুমি যদি এটা মন থেকে মেনে নাও তাহলে আমি তো তোমার কাছে নেব বকরি বাচ্চা এরপরে তুমি যদি মন থেকে মেনে নাও তাহলে এটার মিনিমাম তোমাকে আর একটা গরু দেব। আল্লাহর এখানে ব্যাপারটা এমন না যেটা আল্লাহ তালা নিবেন হয়তো আমি ছোট্ট একটা জিনিস হারাইছি কিন্তু এটা বিনিময় আল্লাহ তালা দুনিয়াতে দিলে দেবে খেরাম মিনহা আর যদি দুনিয়াতে আল্লাহ তালা না দেন তাহলে আখেরাতে সবরের পুরস্কার তো হলে একবারে ইন্দামা ইউরুন তাহলে যেটা আমরা দুনিয়াতে হারাই যদি সবরতা স্লিম থাকে তাহলে বিনিময় আল্লাহ তালা আখেরাতে যেটা দেবে সেটা অনেক অনেক বড়ো না বকরির মোকাবেলায় গরু দেওয়া এটা যতটুকু এর চেয়ে আরো অনেক বেশি না অনেক বেশি একেবারে এটা হবে যদি সবর হয় সবর হয় তো সবর মানেই হলো আল্লাহ পক্ষ থেকে মুসিবত আসছে এটা মেনে নিলাম তাসলিমে বা কোনো রকমের অভিযোগ নাই শিকায়ত নাই আর সবর পুরস্কারযোগ্য সবর সেটাই যে সবরটা হবে একদম মুসিবতের প্রথম মুহূর্তে প্রথম মুহূর্তে মুসিবত আসছে প্রথম মুহূর্তে সে তাসলিম তাহলে এটা হবে সবর আর মুসিবত আসার পরে সে যা ইচ্ছা তা মুখ দিয়ে বলল বলার পরে যখন কান্না কাটি করে উল্টা পাল্টা বলেছিলেন মহিলা সেখানে বসে তার ছেলে মারা গেছে কান্নাকাটি করতেছে হায় হতাশ অনেক কিছু করতেছে তো হুজুরে বললেন যে ইত্তাকিল্লা হসবিরিপরে মহিলা বলছে যে ইলাই খেয়ে আননি ইলাইখা মানে হে জানাব আপনি আপনার পদ ধরেন মুসিবত আপনার উপরে আসেনাই রসুল ছিল পরে যখন হুজুরা বলছে কি বলছো জানো অনেকে পরে সে তো নিজের ভুলটা বুঝতে পারছে যারা রসুল সাল্লাহ আলী হাসলামকে বলেছি সে দৌড়াই বাড়িতে গেছে হুজুরের বাড়িতে গেছে তখন হুজুর বাড়িতে পৌঁছে গেছে ও বাড়িতে গিয়ে বলতে আমি সবরকম এই তখন হুজুরে এই কথাটা বলছেন পক্ষ থেকে অধা করে তা বলার বলে ফেলা হয়েছে এরপরে সবর সেটা আর সবর হয়ে এখানে আল্লাহ কি পুরস্কার বলতেছেন যে মুসিবত আসছে এরপরে তারা এই কথাটা বলল তাহলে আল্লাহ বলতে যাদের রবের পক্ষ থেকে মাকফিরত রাহমাতুন আর এরাই হলো এমন যারা হেদায়ত প্রাপ্ত হেদায়তপ্রাপ্ত মানে যে মুসিবত এলে কি করতে হবে এই বিষয়টা তাদের পূর্ণ বুঝ হয়েছে আলোচনা আলোচনা আসছে গিয়ে এক মোনাসাবাতে ইহুদিদের আলোচনা আসছে তারপরে ইহুদিরাজ মুসলমানদের সঙ্গে তর্কি করতে থাকবে মানবে না এই কথাগুলোর এক পর্যায়ে মুসলমানদেরকে সবরের তালতিন করা হয়েছে আল্লাহ নিদর্শন সমূহের অন্তর্ভুক্ত সে এই দুই পাহাড়ে তওয়াফ করাতে কোনো গুণাহ নেই তার জন্য এই দুই পাহাড়ের মাঝখানে প্রদক্ষিণ করাতে কোনো গুনাহ নেই যে ব্যক্তি মাধ্যমে হজের মধ্যে ঢুকবে হজ এবং দুটা শব্দের লোক এবং সে এই দুই পাহাড়ের মাঝখানে প্রদক্ষিণ করাতে তার জন্য কোনো গুণাহ নেই আসলে ছিল শব্দটা ইয়াতা সেখানে হাকি কী অর্থে করে না জন্য বলতেছে এটার অর্থ হলো দুইটার মাছ কানে সাত চক্কর দেবে সাত বার সাড়ি করবে এটা হাকি অর্থে চক্কর না তো এই যে এই যে বলা হয়েছে যে হজ এবং ওমরা যে করবে সে এই দুটার মাঝখানে পদক্ষেপ করতে কোনো গুনা নেই গুনহ নেইনা এই আয়াত নাজিন হলেও যখন মুসলমানরা এই মানে মারবা এটাকে অপসন্দ করেছিলেন কেন অপছন্দ করছিলেন দুই পাহাড়ে দুটা মূর্তি ছিল তো না হুমা তো দুইটা মূর্তি ছিল দুইটা মূর্তিকে তারা গিয়ে হাত লাগাইতো না হুমার দুইটা মূর্তির হাত লাগাইত তো আসলে আসলেটা হলো যে ওই ইসাফ এবং হলো পুরুষ আর মহিলা দুই ব্যক্তি ছিল এরা জিনা করছে তো জিনা করার কারণে দুইজনকে পাথর মেরে হত্যা করছে পাথর মেরে হত্যা করার পর এরপর তাদেরকে ওই দুই পাহাড়ের উপরে ঝুলাই রাখছিল বেশ কিছুদিন এরপরে এদের লাশটা সরায় দুইটা মূর্তি বানায় রাখছে যেন মানুষ এটা থেকে ইব্রত হাসিল করে যে জিনা করার কারণে তাদেরকে শাস্তিরা দেওয়া হয়েছে হাত লাগাইতো তো হাত লাগিয়ে লাগে হয়তো এক পাহাড়ে যেত তো যেটা ছিল ওইটার হাত লাগাইতো আরেক পাহাড়ে যেত আরেকটা হাত লাগাইতো এভাবে চলতেছিল ইসলাম আসার আগ পর্যন্ত একবার যখন দেখলেন যে দুইটা পাহাড়ের উপরে দুইটা মুক্তি ছিল এটার মধ্যে এটা কিভাবে বোঝা গেল লিমা আফা দাহুর রফর ইসমিন গুণাহ নাই এই কথাটাই যে বিষয়টা বুঝাইতেছে। মা এর বয়ানই হলো মিনতির দেখো এখতিয়ার দেওয়া হইতেছে যে কোনো গুণাহ নাই তো গুনা নাই শব্দ তারা এখতিয়ার বোঝা গেল না যে এটা করলে করতেও পারো নাও করতে পারো কোনো গুনাহ নাই তাহলে এখতিয়ারটায় এখতিয়ারটা বোঝা যাইতেছে রফের ইসমের কারণে গুনা নাই গুনাটাকে নাই ইসমে বুঝাইতেছে যে কাজটা করা না করা থাকে না এই জন্য ইবন আব্বাসপতিহান থেকে এক যেটা ফরজ না কারণ এখানে রফ ইসমি দ্বারা এখতিয়ার বোঝা গেছে আর এটা দাললত করে যে কাজটা মুস্তাহক এটা ফরজ না তবে এটা ইবন আব্বাস এবং এই রেওয়ায় রাজে না রাজে হইল যেটাকে ফরজ শব্দ বলেন শাফি বলেন আর ইমাম আবু হানিফ রেমুল্লা ওয়া আজীব হওয়ার কারণে যদি এটাকে কেউ ছেড়ে দেয় তাহলে হস্ত হয়ে যাবে তবে দম আসবে ইমাম ফেরি এবং অন্যরা এটাকে বলেন রুক মানে এটাকে রুকনুন বলছেন না শাফির মোতাবেক ফরজ আর ওয়াজিব দু একই সাফির হলো ফরজ আর ওয়াজিব দু একই হানাফিয়ারা দুটাকে ভাগ করেন ফরজ তো এখানে এটা দিয়ে এবং রসুল্লাহ আলী হাসালাম এটাও বলছেন যে কেউ কোনো ভালো কাজ আল্লাহ তালা তার সেই ভালো কাজের মূল্যায়নকারী এবং তা সম্পর্কে আল্লাহ অবগত আর এক মানে মা এমন তার আল্লাহ তারা তার সে আমলের মূল্যায়ন করবেন ওই আয়াত যেটা বলা হয়েছে যে তারা খুব ভালো করে চিনে আবার তাওয়াল্লি হবে যে এটাও তারা খুব ভালো করে জানত ইন্না কিতাব আলয়া আলমাহুল হাকিহী ওখানে বলা হয়েছে যে তাওয়াল্লির ব্যাপারটা তাদের জানা ছিল আর রসুল সাল আলিয়া সাল্লামী যে নবী আখিরুজ্জামান এটা তাদের জানা কিন্তু তারপরও তারা জেনেও বিষয়টাকে গোপন করতো তো সেখানে কেতমানে হক এর আলোচনা তো সেখানে গেছে এখানে আবার আসতেছে কেতমানে হকের আলোচনা। কেতমানের হকের ব্যাপারে কিন্তু সব আয়াতের মতো এই আয়াতের মাফুমটা আম যে কেতমানের ব্যাপারে ওয়ারিদ এবং পাশাপাশি কেতমান যদি কেউ করে ফেলেন তাহলে এই থেকে বের হয়ে আসার তাওবার সুরতটা কি হবে এটাও এখানে বলবেন এবং সামনের ইহুদ মানে যারা মানুষের কাছ থেকে গোপন করে মা আমি যেসব সুস্পষ্ট বলি এবং হৃদায়ত অবতীর্ণ করেছি আমি যেসব সুস্পষ্ট নিদর্শনাবলী এবং হৃদায়ত অবতীর্ণ করেছি সেগুলো যারা গোপন করে মিম্বা আদিমা বৈয়ান্না হলিন্না সেপিল কিতাব আমি ওগুলোকে মানুষের জন্য কিতাবে সুস্পষ্টভাবে বর্ণনা করার পর মিম্বা আদিমা বৈয়ান্না হলিন্না সেপিল কিতাব আমি সেগুলোকে কিতাবের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করার পর তা আমি সুস্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছি কিন্তু সে এটাকে সুস্পষ্ট ভাবে বর্ণনা করতেছে না সে এটাকে বয়ানের কাবের মনে করতেছে না বয়ান করাটাকে সে জরুরি মনে করতেছে না এদের ব্যাপারে আল্লাহ শুনাইতেছেন এদের উপর আল্লাহ তভিশাপ বর্ষণ করেন লন বর্ষণ করেন এবং সব লীরা তাদের উপর করে মানুষের সামনে আমি স্পষ্ট ভাবে বর্ণনা করার পর এখানে দেখো দুইটা শব্দ আসছেন মিনাল শব্দ দ্বারা স্পষ্ট শব্দ বোঝাইতেছে আবার এরপর আবার আনতেছে আমি স্পষ্ট করে বয়ান করার পর তার মানে বিষয়টা স্পষ্ট আবার এটাকে আমিও স্পষ্টভাবেছি কেউ গোপন করে তাহলে তার জন্য এবার সাহাবেত না দার্লাতুর নসারা তো নজ দিয়ে সাহাবেদ অথবা এমনি এহতেমা দ্বারা বোঝা যায় এই বিষয়গুলো কেউ যদি গোপন করে তাহলে সেটার জন্য এই ওয়াইদের সম্মুখীন হবে না এইদ আল্লাহ আল্লাহ যে বিষয়গুলো স্পষ্ট ভাবে বলছেন এই বিষয়গুলো যারা জানে তাদের জিম্মারি হলো অন্যদের কাছে বলে দেওয়া এটা যদি না বলে তাহলে তারা এটা একটা বললো যে কথা শুনানো হলো। তাহলে আর যদি নাকি ইহুদের ব্যাপারে আমি যে বিষয়গুলোকে স্পষ্ট করে বলি আমি যেটাকে স্পষ্ট করে বললাম এটা তো আমি স্পষ্ট করে বললামই অন্যদের কাছে পৌঁছাবার জন্য বাকি আমার বান্দাদের মধ্যে সবাই আমার কথাটা সরাসরি বুঝতে পারে না এজন্য যাদেরকে আমি বোঝার সালাহত দিছি তারাই বোঝা গেছে এখন তাদের জিম্মাদারি হলো অন্যদের কাছে এটা পৌঁছানো কথাটা বুঝতে পারো নাই তো সেখানেও আয়তের মধ্যে আসলে দেখবাঈদ আহাদিতাব সেখানে বলা হয়েছে উতুল কিতাবের মেজদাকে আউ্ল এবং মাসুর মেজদাকলে আল্লাহ তার কাছ থেকে আল্লাহ অঙ্গীকারটা নিস তোমরা কিতাবটাকে মানুষের সামনে স্পষ্ট করে বলবে এবং সেটা গোপন করবে না তাহলে আল্লাহ হার ওই সকল লোক যারা যাদের সামনে আল্লাহ হয়ে গেছে না পৌঁছায় তাহলে এখন দ্বিতীয় প্রথম কথাটা যে আল্লা উদ্দেশ্য হার কোন কিতাব ধারি হোক যে না এটা বলার জিনিস না অন্য একটা বলার জিনিস সে আল্লাহর উপরে মাত করি অন্যরা কেন লাহনতটা করবে এটা হলো লহানতটা একদম মুখ দিয়ে করতে হবে এটা কোনো জরুরি না অন্যদের না সব যেটা বলা হয় সেটা হলো যে আল্লাহ তা যে বিষয়গুলো স্পষ্ট করে বলে দিছেন এটা এই জন্যই বলছেন যে আল্লাহ তালার হুকুমগুলো যেন আল্লাহর বান্দারা জেনে ফেলে এবং যেটা পালন করা সেটা যেন পালন করে আর আল্লাহ তালার প্রত্যেকটা হুকুম দুনিয়াতে উজুদে আসলে আল্লাহ তালার পক্ষ থেকে মজির রহমত আসবে আল্লাহ তাল সবগুলো হুকুমই এমন যে এটা যদি দুনিয়াতে উজুদে আসে তাহলে আল্লাহর হুকুমগুলো উজুদে আসলে আল্লাহর পক্ষ থেকে মজিদ রহমত আসবে আল্লাহ তাল হুকুমগুলো যদি দুনিয়াতে আসে তাহলে আল্লাহ তালা করেন সাহায্য করেন রহমত দেন দেন এখন যদি যারা কোনো একটা আল্লাহর একটা হুকুমের ব্যাপারে জানে জানেন এটা আল্লাহর একটা হুকুম এই হুকুমটা তারা বলতেছে না বলার কারণে আরামভাবে মানুষ এই হুকুমটা পালন করতে পারতেছে না পালন করলে আল্লাহ তাল পক্ষ থেকে যে রহমতটা আসতো আসতো এই রহমত থেকে দুনিয়া সব মানুষ সব সবাই হয়ে না এই মাহরুন হওয়ার কারণটা জানে তারা যায় না এই জন্য সবার পক্ষ থেকে লোক কারণ আল্লাহ তালা তো দুনিয়ার নিজামে বানাইছেন যে আল্লাহ তালা কিতাব আসমান থেকে পাঠাইতেছেন কিন্তু কিতাব বোঝার মতো সলাহিয় দুনিয়ার সব মানুষকে আল্লাহ তালা দেন না তাই না কিতাব বোঝার মতো সলাহিয়ত দুনিয়ার সব মানুষকে দেন না মানে তাদেরকে সলাহিয়ত দেওয়ার পাশাপাশি এই জিম্মারিটাও দিতে জিম্মারিটাও যাদেরকে আমি তাদের কাছে তুমি পৌঁছাও তাদের কাছে পৌঁছান তোমার জিম্মাদারি এখন তুমি যদি তাদের কাছে না পৌঁছ তাহলে তুমি এখন আটকাই না আমি তো ঠিক আসমান থেকে দিয়েছি তুমি আটকাই অতএব আমার রহমতের পথে বাধা তুমি হলে তোমরা হলে এ এটা হলো মেন জিনিসটা এটা প্রথম কথা হল এখানে ওয়াইড আসছে এরপরে সামনের সামনে আরেকটা আয়াতের মধ্যে ইত্যামনে আগামীকালে আটকা এখন কেউ যদি কেটমানটা করে ফেলে যে আল্লাহর একটা হুকুম এটা স্পষ্ট বলছে কোরআনকারিমে বহু জায়গায় বহু জায়গায় বলছে কিন্তু এটা সে বলতেছে না এখন তার বুঝে আসছে এখন কি করতে হবে এই বলতেছে ইল্লা দিঘিনা তা আবে যারা তও বা করবে কিছু থেকে তবে সংশোধন করে নেবে সামনের থেকে এটা করতে থাকবে তাই বুঝছো কিনা তো আসলাহুর শুরু হলো পরে আসলিয়ত মানে হলো নিজের আমলটাকে সংশোধন করে নেবের অর্থ হল বৈয়ানো মা যেটাকে লুকিয়ে রেখেছিল এতদিন এইটাকে সে এখন বলবে যে এতদিন এটা বলি নাহলে গিয়ে ফাউল আলী তাদের উপর আমি অনুগ্রহ করব এ দেখো তিনটা কথা তাওবা ইসলাহে এবং বৈয়ানু তাও বা আমল এটা কি যেটা মারাও মুক্তি সহ বলছেন তো স্পষ্ট ভাবে বলা হয়েছে যেটা পূর্বের সময় আমার কিতাব গুলো এবং পুরানের কারিম তো আহাদির যতগুলো আছে সবগুলো আছে তিনি বলেন যে পুরাণে করিমের এই আয়াতটা যদি না থাকত তাহলে আমি বলতাম না দেখো ওনার কি বোঝা গেল যে পুরানি করিমে এখানে তো বলতেছে তিনি এটা থেকে আম বুঝতেছেন যে রসুল সালের কথা সে এই সম্মুখীন হবে যেখানে শিরোনালটা দিছেন এটা যে হাদিস রসুল কুরআন কে হুকুম মে হই বুফারি মেয়েত আবু বরকুল হ্যাঁ কুরআন তুমে কই کے ব্যান না করতাম আয়তী আয়ত্যান শদী মজুর হসেই বাজ দূসে সাহাবা বাজ রাত হদীকে জিক্রণকে সফাজ ফরমায়ে করিম কি আয়ত কতমান ইমকে বারে না হতী ব্যাং না কর سے মালুম হওয়া সাহাব নজদিক হদীস রসুল সলিল কুরআনই কে হকমে হ্যাঁ কিন্তু আয়তাম কীতোকে নিয়ে আই হয়শা نے ও বিনাত ছদী করা্রীক সাহাবাম রিয়ন হদীস রসুল কুরআনইকে হকমে সম সেটা বললো না তাহলে এই ওয়াইদের সম্মুখীন হবে কেতমানের কাইফিয়তটা কি হবে শেষ কথা এটা বুঝো কেতমানের একটা কাইফিয়ত হলো যে আমাকে একটা কথা তোমরা জিজ্ঞেস করলে আমি এটা জানি কিন্তু বললাম না এটা আমার জানা আছে আমি জানতেছি যে তোমরা এই ভুল কাজটাতে না যায় কাজটাতে লিপ্ত আসে অথবা একটা জরুরি কাজ তোমাদের সবার করা দরকার না করার কারণে তোমরা মুসিবতে করতেছো বা করবা সামনে আমি সেটা জানি এবং তোমরা বিভিন্ন বিষয়ে আমার কাছ থেকে পরামর্শ না। কিন্তু এই বিষয়টা তোমরা এটাও যে জিজ্ঞেস করো না এটা তোমরা জিজ্ঞেসই করো না তোমাদের এটা বুঝেও আসে না যে মুসিবত এটা আমার জানা আছে অন্তত তোমরা ভুলের মধ্যে আছে এটা আমার জানা আছে সেখানে আমি সেটা বললাম না এটা হবে কেতমা কেতমানার একটা সুরোত হলো বাঁধা সুয়াল না বলা একটা হলো সুয়াল করা ছাড়াই বলা দরকার এটা বলা হলো না এটাও কেতমা ইহুদিদের ব্যাপারে যে কেটমানটা যেটা এখানে একদম মেজদাকে আউ্ল ইহুদিরা এদের ব্যাপারে কেতমানের বেশি পরিমাণটা দ্বিতীয়টার সুরক্ষাই ছিল ইহুদি ইহুদিউলাম জানা ছিল যে রসুল কি তাও রাতের মত সেই হিসাবে তাদের যেহেতু জানা আম ইহুদিরা যেহেতু জানেই না সেই হিসাবে তাদের এমনি জিম্মাধারী যে নবিয়া আফরুল এলে নিজের পক্ষ থেকে বলে দেওয়া যে হলেন কেউ জিজ্ঞেস করলে তারপরে বলবে উনি এলে তো ওনারাই আমাদেরকে বলবো অতএব জিজ্ঞেস করার কি দরকারটা আছে হালাতি হয়তো এমন ছিল যে ভিন্ন করে খাস ভাবে জিজ্ঞেস করে নাই যে এতদিন আপনারা যে নবী আখরুলানের কথা বলছিলেন ইনি কি ইনি এতদিন আমাদেরকে বলতেছেন তিনি যদি আফিরুজামানবী হতো অবশ্যই বলতেন কিন্তু ওনারা বলেন নাই এটাকে আল্লাহ তালা এখানে কেতমান শব্দ দিয়ে তাগির করতেছে এটা তো হলো আয়াত থেকে বুঝা যায় যেটা এবার চলো এটা কোনো নজির আছে কিনা বাস্তবিক কোন নজির আছে কিনা যে ব্যাপারটা এমনই যে কোনটা কথা নিজের থেকে বলা যেটা কেউ জিজ্ঞেস করে না নিজের থেকে বলা জরুরি সেটাকে না একদম শুরু দিক দিয়ে বিয়াল্লিশ নম্বর আয়াতিদের ওখানে আবু হাজেম নামে একজন তবে একটা ঘটনা কারোর কারণে আসছে এটা তো সেখানে ঘটনাটা শেষ দিকতে ঘটনাটা হলো এমন যে সোলেমান বিন আব্দুল মালিক তিনি যখন খালিফা তো দামিষ্কে থেকে মদিনায় আসছে কি উদ্দেশ্যে আসছে আসার পরে মদিনা জত উলামা এখানে আসে প্রায় সবাই ওনার সাথে মুলাকাত করছে আবু হাঁস তা বেরে তিনি আসেন নাই তোর পরে উনি জিজ্ঞেস করলো যে এমন কেউ আসে না যে কোন সাহাবির সঙ্গে তার মুলাকাত ছিল তো বলল যে হ্যাঁ একজন আছে আবু হাঁসম তো বললো যে কি ব্যাপার তিনি যে আমার কাছে আসলেন না তো কোনো ওনার কাছে খবর পাঠাইছে পরে আসার পরে জিজ্ঞেস করলো যে সবাই এলো আপনি যে না এটা কেমন একটা বেওয়া হলো তো বললো যে এটা বেওয়াফাই কীভাবে আমি আপনি তারা আমাকে খবর দেন নাই যে আমি খবর দিল না না এলে এটা বেওয়া ফাই হতো এরপর ওনার সাথে দীর্ঘ কথাবার্তা হয়েছে বিভিন্ন দিনে জিজ্ঞেস করছে এক পর্যায়ে শেষ দিক দিয়ে সোলেম আিন আব্দুল আলী আব্দুল মানিক জিজ্ঞেস করছে যে আমার আবা আজদার দ্বারা গণিতুমাইয়ার মুলুক যারা অতিবাহিত হয়ে গেছে তাদের ব্যাপারে আপনার রায় কী তিনি প্রথমে উত্তর দিচ্ছেন যে এটা উত্তর দেয়া থেকে আমাকে আই আমিন তোমারে আবা ও আজদাদ শমশির লোকদস্তি মার্জি কে খেলাফর হকুমত কায়ম কী বাস্তব যা কথাটা তিনি বলতেছেন একদম মুখের উপর بہت سے سے کو کو کیا اور اور کرنے کے کے بعد بعد وہ وہ اس دنیا سے رخصت ہو گئے کاش آپ کو معلوم ہوتا کہ اب وہ مرنے کے بعد کیا کہتے ہیں اور ان বহু সে লোক কে সব কু করবো মরনে কেক মুখ্য জারা نشینوں میں سے ایک شخص نے پادشاہ کے مزاد کے خلاف দেখো হ আমি বরং ওই কথাটা বলছি যে কথাটা বলা নির্দেশ আমাদের উপরে আসে আল্লাহর পক্ষ থেকে কেউ আল্লাহনা কি বুঝা যায় যে এই আয়াতটা একদম আম সব জামার সামিল যেটা জিজ্ঞেস করা যদি না বলে তাহলে সেটা ওয়াইদের কে এটা ব্যক্তিটা কে আবু হাসেম তা বেড়াইন হাসান বাসে হায়াতি তা এর আগে কয়েকবার কথাটা বলছিলাম হাসান বাসরির রহিমুল্লাহ তা যে মাথায় এখানে আসছে হাজবিন ইউসুফ সে ওয়াসেপ একটা এলাকা কুফা বাস্তার মাঝখানে ওই এলাকাতে সে বিশাল এক পট্টালিকা বানাইছে আলিশানিক বাড়ি বানাইছে পরে সব মানুষকে দাওয়াত দিছে দাওয়াত দিয়ে বলছে যে এটা দেখার জন্য এবং এটা এই ঘরের জন্য যেন বরকতের দোয়া করে জালেম বাচ্চা ছিল সবাই বাধ্য হয়ে আসছে তো হাসান বসরি রহিমুল্লাহ তিনিও ওখানে গেছেন তিনি একটা সুযোগ হবে খুব শক্ত সমালোচনা করছেন তো তিনি হাজের ব্যাপারে সেদিক দিয়ে যে কথাটা বলতেছে উপস্থিত যারা ছিল তারা তো আকসার রাই হাসান বাস্তির ভক্ত ছিল তারা কেউ কেউ ভয় পেয়ে ফেলছে যে উনি এভাবে শক্ত কথা বলতেছে হাজ তো ওনাকে নিশ্চিত গোপন করবে না এটা বলো তিনি তলোয়ার নিয়ে আসছে মানে শেষ করে দিবে একেবারে মানে ইয়েটা হলো যে ওনারা যখন পুরো নিয়ে আসছে উনি যখন সামনে আসছে তখন বর্ণনাকারী যেই লোকটা পরবর্তীতে তিনি বলতেছেন আমি হাসান হাসান বস্রীকে দেখলাম তিনি ঠোট্টা নাড়ালেন ঠোটটা নাড়ানোর পরে এরপরে তার দিকে তাকাইছে এরপরে হাজার গলে গেছে এরপরে সবাই সুন্দর একরামের সাথে কথাবার্তা বলতেছে আমরা যারা কাছে ছিলাম একদম অবাক হয়ে গেলাম বিভিন্ন কথাবার্তা জিজ্ঞেস জিজ্ঞেস করে একরামের সাথে আবার দিয়ে পরে যখন হাজের দরবার থেকে বের হয়েছে দৌড়ে আমি বললাম এ হাসান থেকে গিয়ে বললাম যে আপনাকে তো আসলে এই উদ্দেশ্যে উনি ডাকেন নাই তো এরপরে বলছে যে হাজরত আপনি একটু বলেন আপনি কেন পরে বলছে যে আমি একটু দোয়া করছি এপরে দোয়াটা হচ্ছে ইয়া ওয়ালিয়্যা নি'মাতী ওয়া মালাধি ইনদা কুরবতী ইজআল নি'মাতাহু আলাইয়া ইজআল নি'মাতাহু বারদাও ওয়া সালামান আলাইয়া কামা জা'আলতান নার বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম এই দোয়াটা পড়ছি ইয়া ওয়ালিয়্যা নি'মাতী ওয়া সব আকের কিতাবিতে পড়াচ্ছে একদম তাই না